उ ए वाई जिबी टा पाठ मेल कर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 السلام علیکم ورحمت اللہ وبرکاتہ وآلیکم السلام ورحمت اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین والصلاة والسلام على رسوله الكریم وعلى آله وصحابته اجمعین ومن طبعہم بحسان إلى يوم الدین رب الشہلی صدری وآیسترلی امری وحلو العقدة من لسان يفقه قولی اما بعد فعوذ بالله من الشیطان الرجیم وعوحینا إلى موسى وآخیه انتبو آل قومکما بمسر بیوتا واجعلوا ب আমি ওয়াহি করলাম আল্লাহ ই করছেন আমি ওয়াহি কর্লাম তোমরা তোমাদের জাতিদের জন্য মিসরে ঘর ভাড়ি তৈরি করো ওয়া যে আলু কিবলা এবং তোমাদের ঘরগুলিকে এবাদত গৃহে পরিণত করো তোমাদের ঘরগুলিকে কিবলা করো অর্থাৎ ঘরগুলিতে থেকে তোমরা এবাদত বন্দিগি করো তোমাদের বাড়িতে তোমরা এবাদত বন্দিগি করো ওয়াকিমসালা এবং সালাত কায়েম করো অবশ্যই মমিনিন আর যারা মমিন তাদেরকে সুসংবাদ দিয়ে দাও ইহোকার পরকালের পুরস্কারের জন্য আল্লাপাক এখানে নামাজ কায়েম করার কথা বলেছেন বনি ইসরায়েলদেরকে তার দ্বারা বোঝা যায় যে আগের জাতির মধ্যেও এই সলাতের এবাদত ছিল আল্লাহ আল্লাপাকের কত পছন্দনীয় এবাদত যে আল্লাপাক প্রত্যেক উম্মাতে এই সলাতের এবাদতের নিয়ম নীতিমালা দিয়েছেন সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে এই পাঁচ অক্টো সলাৎ কায়েম করার তৌফিক দান করেন আর আমাদের মুসলিম সমাজের যারা দুর্বল ইমানের মানুষ তাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন وقال موسى ربنا انك اتيت فرعون وملاه زينه و اموالا في الحياه الدنيا ربنا ليضل عن سبيلك ربنا تمس على اموالهم واشد على قلوبهم فلا يؤمنون حتى يرى العذاب العليم الله پاک এখানে موسی আলাইহিস সালামের বদ্দের কথা বর্ণনা করেছেন যা তিনি করেছেন ফেরাউনের ক্ষেত্রে যখন ফেরাউন এবং তার দেশের প্রধানরা ঈমান নিয়াস্তে কোন মতেই রাজি হয়নি এবং জুলমত অত্যাচার মুসা আলি সালাম বললেন রব্বানা হে আমাদের প্রতিপালক ফিল আমি দুনিয়া তুমি ফেরাউনকে এবং ফেরাউনের প্রধানদেরকে পৃথিবীতে এই পার্থিব জীবনে সাজসজ্জা দিয়েছ ও আমু আলান আর ধন সম্পাদও দিয়েছ রব্বানা আলী ওদুল্ল আনসাবকে এই জন্য আল্লাহ দিয়েছ যে তারা মানব জাতিকে তোমার রাস্তা থেকে পথভ্রষ্ট করবে আর অসংখ্য মানুষকে এরা পথভ্রষ্ট করেছে রব্বানাত মেসা আল্লাহ আমহম আল্লাহ এদের মালধনগুলিকে তুমি ধ্বংস করে দাও ওয়াসুদ আলা কলুবহীম এবং এদের অন্তরকে তুমি নিষ্ঠুর কঠিন বানিয়ে দাও ফালাই মেনু হাত্তায়াউল আজাব আল আলীম জাতি করে এরা ভয়াবহ আজাব না দেখা পর্যন্ত ইমান নিয়ে আসার সুযোগ না পায় এদেরকে ইমান যেন নসিব না হয় কঠোর শক্তদুয়া মুসা আলি সালাম করে দিলেন ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদের। সম্পর্কে আল্লাপাক এরশাদ করেছেন কাল আল্লাহাক বলছেন কাদ অজিব আর দাওয়াত তোমাদের উভয়ের দোয়া কবুল করে নেওয়া হলো মোসা আর হারুনকে আল্লাপাক বলছেন যে তোমাদের দুজনের দোয়া আল্লাপাক কবুল করে নেন ফাস্তা কি সুতরাং তোমরা অটল থাকো সহজ সরল পথের ওপর তোমরা নিজের পথে সোজা থাকো তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাকের দয়া হবে আল্লাপাক আমাদের দোয়া কবুল করবেন আল্লাপাক আমাদের মনের কামনা বাসনা পূরণ করবেন ইহোকাল পরকালের যদি আমরা সোজা পথের উপর থাকি ওালীন আর যারা কিছু না অজ্ঞ তাদের রাস্তা আর তোমরা অনুসরণ করবে জাহিল মূর্খদের যার আল্লাহ সম্পর্কে দিন সম্পর্কে সঠিক জ্ঞান তাদের রাস্তার অনুসরণ করবে না আল্লাহা বলছেন যে বনি ইসরায়েলদেরকে আমি সমুদ্র অতিক্রম করিয়ে দিলাম সমুদ্র এবং তার সেনাবাহিনী বাংল্যাচার করার উদ্দেশ্যে এবং সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করার উদ্দেশ্যে হাত্তা আদ্রা কাহুল গারক এমনকি ফেরাউনকে যখন এই পানিতে ডুবে যাওয়া পেয়ে গেল অর্থাৎ যখন পানি ফেরাউনকে ডুবিয়ে দিল আল্লাহ পাকরবুল্লা আলমিন মুসা আলি সালাম যখন এই সমুদ্রের নিকটে পৌঁছিলেন আর পিছন থেকে ফেরাউন তার সেনাবাহিনী তাড়া করে চলে আসছে সেই সময় জাতিরা বলল মুসা আলি সাল্লামকে যে মুসা ইন্দ্রা খুন এ তো আমাদেরকে ধরে নেবে কোথায় তুমি নিয়ে আসলেই এ তো আরও মুশকিল হয়ে গেল। সেখানেই ছিলাম গোলাম হয়েছিলাম বেঁচে তো ছিলাম তখন মুসা আলি সালাম বলেছিলেন জাতিকে যে কল্লা ইন্না মাইয়া রব্বিশাহিন হতেই পারে না নিশ্চয়ই আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন তার সাহায্য রয়েছে তার তফিক রয়েছে তার হেফাজত সুরক্ষা রয়েছে শীঘ্রই তিনি রাস্তা দেখাবেন অচিরেই তিনি আমাদেরকে পথ বাতলিয়ে দেবেন এই বলার সাথে সাথে আল্লাহ পাক ওয়াহি করলেন মুসা আলিসাল্লামকে যে মুসা আনাজ রব্বে আসাকাল বাহার সমুদ্রের ওপর তুমি লাঠি দিয়ে তোমার মজেজার যে লাঠি তা দিয়ে আঘাত করো এই আঘাত করতেই ফান ফালাক রাস্তা হয়ে গেল ফাঁকা না করল ফিরকিন্তাউদ্দিল আজিম যেমন আল্লাহ পাক সুরে বলেছেন যে দুই দিকে বড়ো বড়ো পাহাড়ের মতো হয়ে পাহাড়ে স্তূপের মতো হয়ে পানি থেমে গেল বরফ জমে যাওয়ার মতো হয়ে রাস্তা মধ্যখান দিয়ে হয়ে গেল মৌসা আলী সালাম তার জাতি বনিসকে নিয়ে সমুদ্রের ওপারে চলে গেলেন ফেরাওয়ন সামনে এসে দেখল রাস্তা তো খোলা আছে এ তো ভালোই কথা গিয়ে ওপারে ধরবো এদেরকে এইভাবে যখন ফেরাওন সমুদ্রের মধ্যে দৌড় দিল হ্যাজা আদ্রাক্ল গারাক আল্লাহ বলছেন যে আল্লাহর এই আজাব ডুবিয়ে দেওয়ার আজাব পানিতে নিমজ্জিত করার আজাব তাকে পেয়ে বসলো কাল তখন সে ইমান নিয়ে আসছে আমান্তু আমি আমন্তি আনাহুল্লাহ এলাহ ইমান ইসরাহল যে সেই সত্তা ছাড়া কোনো সত্য মাহবুদ নেই যার প্রতি ইমান নিয়ে এসেছে বানু ইসরা ওয়ান আল মুসলিমিন আর আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হচ্ছি কিছু সময় পূর্বে বলছিল আনা রব্ব কুমল আল্লাহ আমি তোমাদের মহান প্রভু আল্লাহ পাক বলছেন যে ফেরাউন বলল যে আমি বন ইসাইলদের যে রব তার প্রতি ই মান আসছি আর আমি মুসলিম হয়ে যাচ্ছি আমি আত্মসমর্পণ করছি আল্লাহ পাক বলছেন আল আন এখন যথেষ্ট সময় তোমাকে দিয়েছি এবং তোমাকে হেদায়তের জন্য মোসা আলাইসাল্লামকে সুস্পষ্ট মো জে যা দিয়েছি অনেকগুলি আল্লাহাক বলছেন আশাই তাকাবল এর পূর্বে তুমি নাফার মানি করেছো পকুন্ত মিন মুফসে দিন আর তুমি বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। ছিলিয়া আয়া। আজকে তোমার দেহকে আমি সুরক্ষিত রাখব মুক্তি দেব। যাতে করে তোমার পরে যারা আসবে পরবর্তী লোকেদের জন্য তুমি নিদর্শন হয়ে থাকতে পারো আর তারা জানতে পারে যে ফেরাউন জালেম এই রকমের জুল করেছিল ইতিহাসের পাতায় তোমার নাম থাকে আয়াতেন তবে বহু লোক আমার আয়াসমূহ থেকে অনবিহিত গাফেল হয়ে রয়েছে উদাসীন রয়েছে দান বলেছেন ওয়ালাকাতূর্ণ আবাসস্থলে প্রতিষ্ঠিত করলাম আল্লাহাক রব্বুল আলম তাদেরকে সম্মানিত করলেন কত সুন্দর করে ওয়ারাজাকমিনাত এবং পাক পবিত্র তাদেরকে রেজেক দান করলাম আল্লাহাক তাদের জন্য মান এবং সালওয়ান আজর করেছিলেন যে ব্যাপারে তারা মতভেদ করছিল ফাইন কুন্তা ফি সাকিম হে নাবি তুমি যদি সন্দেহ করো বিষয়ে যা তোমার প্রতি নাজিল করেছি ফস আলিলজিন একর কিতাব মিন কাবলে তোমার পূর্বে যেসব লোকেরা কিতাব পাঠ করত তরাত এঞ্জিল তাদেরকে জিজ্ঞাসা করো এই ফেরাউনের ঘটনা সম্পর্কে আর এই যে সব কথা আমি নাজেল করেছি সব সম্পর্কে কিচ্ছা কাহিনী সম্পর্কে লাকাত যা আকাল হাকবেকা তোমার প্রতিপালকের পক্ষ থেকে সত্য তোমার কাছে আগমন করেছে ফালাতকু নানা মিয়াল মুমতারিন সন্দেহকারীদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যাও না ফালাতকু নানা মিয়াল লব্লা আর হে নবী তুমি তাদেরও অন্তর্ভুক্ত হয়ে যাও না যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে না হলে তুমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাবে আল্লাহ পাকের সাদ করে ইন্নাল্লা হাকাত আলিহিম কালেমাত নিশ্চয় যেসব লোকেদের ওপর হে নবী তোমার প্রতিপালকের বাণীর বাস্তবায়ন হয়েছে আল্লাহ পাক তাদের তকদিরে লিখে দিয়েছেন যে তারা ইমান নিয়ে আসবে না আল্লাহ পাকের যদি তৌফিক না হয় তবে ইমান নিয়ে আসবে না তবে তাদের মধ্যে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন এর মানে এই নয় যে আল্লাহাক তাদের স্বাধীনতা ছিনে নিয়েছেন কিন্তু তাদের বদ কারণে তাদের ওয়ান্নায় জুল অত্যাচারের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করার জন্য বাড়াবাড়ি করার জন্য আল্লাহ পাকের বাণী সাব্যস্ত হয়েছে তাদের উপর যে তাদেরকে আল্লাহাক ইমান ইসলামের তৌফিক দান করবেন না জাহাদু ফিন আল্লাহাদি আল্লাহ বলে আল্লাহাক বলেছেন যারা আমার রাস্তায় মেহনত পরিশ্রম করে প্রচেষ্টা চালাবে অবশ্যই তাদেরকে আমি রাস্তা দেখাবো উল্লা সাল ইনসান ইল্লা মাসা আল্লাহ পাক আরো বলেছে যে মানুষ তাই পায় যার জন্য চেষ্টা করে দুনিয়ার ক্ষেত্রে আমরা প্রচেষ্টা চালাই মেহনত করি তারপরে কিছু আশা করি ওই ওইরকমই ইমান এবং সত আমল হাসিল করার জন্য এবং ইহকাল পরকালে সুখ হাসিল করার জন্য মেহনত পরিশ্রম করতে হবে তাহলে আল্লাহ পাকবুল আলমিন ইমানের তফফিক দেবেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি My name is Farik Zakhnaik. I am Zikralaik. My name is Rusta Naik. You are the best of people who are from America and tell us like and for believing that they and believing in Allah. I have been a family of You will pure and pure in love with you. Surely my prayer, my sacrifice, my life, and my death are all for Allah! sustainer of the world. See. Why at every time, actual days, and rest on Saturday, since 1980, wasело to do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 যা পছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে দেখুন ইসলামে আটটায় বাংলাদেশে ও রাত আটটায় ভারতে পিস বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আল্লাহ পাক রব্বুল আলমিনের এক নম্বর ছিয়ানব্বই এর সাতন হাকাত আলিহম কালেমাত নিশ্চয় হে নাবি তোমার প্রতিপালকের বাণী যাদের উপর বাস্তবায়ন হয়েছে সত্য প্রমাণিত হয়েছে তাদের সম্পর্কে আল্লাহ পাকের বাণী লাই ও মেনুন তারা ইমান নিয়ে আসবে না আল্লাহ পাক তাদের ভাগ্যে ইমান নসিব করেনি এবং তারা এই ক্ষেত্রে মেহনত পরিশ্রম করেনি প্রচেষ্টাও চালেনি পৃথিবীর ক্ষেত্রে কাউকে বলতে হয় না মেহনত পরিশ্রম করে তখন তার ফল পায় কিন্তু ইমানের ক্ষেত্রে এই নয় যে আল্লাহ পাক তাদেরকে জবরদস্তি ইমান দিয়ে দেবেন জবরদস্তি তাদেরকে ভালো বানিয়ে দেবেন বরং এই ক্ষেত্রে মেহনত পরিশ্রম করতে হবে যেই ক্ষেত্রে অধিকাংশ মানুষ গাফিল রয়েছে আল্লাহ পাক বলছেন ওয়াল্লা আতম কুল্লো আয়াতিন্তা রাউল আজাবল আলীম যদিও তাদের কাছে সব রকমের নিদর্শন চলে আসে তবু তারা ইমান নিয়ে আসবে না যতক্ষণ পর্যন্ত ভয়াবহ শাস্তি না দেখতে পাবে আল্লাহ আল্লাপাক তারপরে ইরশাদ করেছেন ইউনুস আলি সালামের। কমের কথা যে সালামের জাতি তারা প্রথম এই মানকে অস্বীকার করেছিল ইউনুসাকে মানতে রাজি হয়নি ইউনুসা যখন অসন্তুষ্ট হয়ে গ্রাম থেকে বেরিয়ে চলে গেছিলেন তখন তারা বুঝতে পারলো যে আমরা তো ধ্বংস হয়ে যাবো আল্লাহ ফাকর্বুল্লা আলমীর দরবারে তারা কাইমনে মনে দোয়া করা শুরু করলো তারা নারী পুরুষ শিশু সকলকে নিয়ে আল্লাহ ফাকরবুল্লা আলমীর দরবারে কান্নাকাটি শুরু করল আল্লাহ ফাকর রব্বুল আলমিন তাদের অন্তরের শততা যখন দেখতে ফেলেন। তখন আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিলেন এই শুধু একটি জাতি যে আল্লাহ আর এই আয়াতটিকে কেন্দ্র করে এই সুরার নাম হয়েছে ইউনুস আল্লাহ পাক বলছেন ফালাউলা কানাফা ইল্লা কমা এমন কোনো জনপদের দৃষ্টান্ত আছে কি যে জনপদের লোকেরা ইমান নিয়ে এসেছে ফানাফা ইমান ওহা আর তাদের ইমান কাজে এসেছে আজাব দেখে নেওয়ার পরে শাস্তি দেখে নেওয়ার পরে ইল্লা কমা ইউনুস তবে ইউনুস আলী সালামের সম্প্রদায় লম্মা আমানু যখন তারা ইমান নিয়ে আসলো কাশাপ না আনুম আজাব আল খেজিয়ে ফিলহায়াতের দুনিয়া তখন পার্থিব জীবনে তাদের ওপর যে লাঞ্ছনা কর আজাব আমি দেখিয়ে দিয়েছিলাম যে আকাশে সেসব লক্ষণ দেখা দিয়েছিল से आजब के तर दूरीभूत कर लाम अम्ता किसु समय तुजोग दिए पृथिवीत आल्लाबुल आलमीन ये यूनू सालाम सम्प्रदाय के रक्षा कर आल्लापा आजबे आज के सूझक रेचे जत दरजा बंद हैनी तुज रही है आल्लापा के संशोधन करा जो तौफिक दान करें तौबा तर दरबारे फिर आसार जो तौफिक दान करें আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন কুল্ল হুম জমিয়া তাহলে পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্তই ইমান নিয়ে তার প্রতি সকলের ইমান নিয়ে আস্ত আল্লাহ যদি চাইতেন মানে বাধ্য করতে চাইতেন জোরপূর্বক চাইতেন আল্লাহ ফাকরবুল্লা আলমিনের চাওয়া হচ্ছে দুই রকমের চাওয়া এক হচ্ছে শরীয়তের চাওয়া আল্লাহ ফাকরবুল্লা আলমিন শরীয়তের বিধানে চেয়েছেন সারা বিশ্বের সমস্ত মানুষ সমস্ত জিন একমাত্র জাতি করে আল্লাহ পাকের ইবাদত করে বরং এই উদ্দেশ্যে আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন আমা খাল জিন্না অল ইনসা ইল্লাবদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য আল্লাহ ফাকর র সমস্ত জাতিকে হেদায়তের জন্য নবীর রসুল প্রেরণ করেছেন অন মিন ও ইল্লা খালাফিহা নাজির এই জন্য সারা বিশ্বের সমস্ত মানুষ যেন একমাত্র আল্লাহ পাকের এবাদতবন্দি করে তার আল্লাপাকের শরীয়তের বিধানে যে চাওয়া রয়েছে সেটা আমাদের কাছ থেকে একমাত্র যেন তার তাঁর এবাদতবন্দি করি এটি হচ্ছে তার চাওয়া পক্ষান্তরে আর একটি আল্লাহর পক্ষ থেকে চাওয়া হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমের সৃষ্টিগত চাওয়া এখানে বলছেন যে আমি যদি সৃষ্টিগত দিক থেকে চাইতাম যে আমি তাদের সকলকে বাধ্য করব ইমান নিয়ে তাহলে তাদের কোনো উপায় ছিল না কারণ আল্লাহর ক্ষমতার বাইরে কোনো সৃষ্টি যেতে পারে না আফান তত রেহ নাজ তবে হে নবী তুমি কি মানব জাতিকে জবরদস্তি করবে জোর করে বল প্রয়োগ করে ইমান নিয়ে আসবে হাতটা এখন মমিন করে তারা মমিন হয়ে যায় না এটি আমার নীতিমালা নয় বরং তাদেরকে স্বাধীন বান্না হিসেবে ছেড়ে দিয়েছি তাদের মধ্যে ভালো গুণ দিয়েছি আর মন্দ গুণও দিয়েছি আর তাদেরকে বলে দিয়েছি যে ভালো গুণকে শক্তিশালী করো আর মন্দ যে গুণগুলি রয়েছে শয়তানি দিক রয়েছে সেগুলিকে দমন করো শয়তানি সব পাশবিক শক্তি রয়েছে সেগুলিকে দমন করো নির্মূল করো আর ভালো গুণ যে ফেরস্তাগত গুণ রয়েছে সেগুলিকে শক্তিশালী করো আল্লাপাক এজন্য মানুষকে সৃষ্টি করেছেন ওমা কান আলী নফসিন আন্তুমিনা ইল্লা বেদিনল্লাহ আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে ইমান নিয়ে আসবে আল্লাহ পাকের অনুমতি ছাড়া অর্থাৎ আল্লাহ ফাকরবুল আলমিনের ইচ্ছা ছাড়া আল্লাহ ফাকরবুল আলমিনের সৃষ্টিগত ইচ্ছা হচ্ছে যে ভালো মন্দ সব থাকে আল্লাহ যদি তফিক না দেন তাহলে কোনো ব্যক্তি ইমান নিয়ে আসতে পারে না ওয়েজ আলোর আল্লা খেলুন আর আল্লাহ আল্লাহাক অপবিত্রতা চাপিয়ে দেন ওইসব লোকদের ওপর যারা কিছু বুঝে না যারা নির্বোধ যারা নিজের বোধ দিয়ে কাজ নেই না যারা নিজের বিবেককে বিবেক থাকা সত্ত্বেও ভালো কথা চিন্তা করার ক্ষেত্রে লাগাই না আল্লাহ পাক বলছেন হে নবী তুমি দেখো মা জাফিসাতে জমিনে এবং আসমানে যা কিছু রয়েছে আসমান এবং জমিনে যা কিছু রয়েছে দেখো তুমি অমাতগনিল আয়াত ওয়ান নজর আন কমিল্লা আর আল্লাহ পাকের আয়াতসমূহ বা বলি আর সতর্ককারীগণ ওই কমের ওই জাতির কোনো কাজে আসেনি যেই জাতি মাননি আসেনি যে জাতি আল্লাহকে অস্বীকার করেছে পরকালকে অস্বীকার করেছে বিশ্বাস করেনি সেই জাতি আল্লাহ পাকের আয়াত দিয়ে কোরআন করিম দিয়ে উপকৃত হয়নি আল্লাহাকের মোজা অলৌকিকত্ব তাহলে কি এরা অপেক্ষা করছে ওইসব দিনের একমাত্র মিসলা ইয়ামিল কাবলিম তাদের পূর্বে যেসব জাতি চলে গেছে ধ্বংস হয়ে সেসহে জাতির যুগের মতো যুগ ফিরে আসুক আর সেসব জাতিকে যেভাবে আল্লাহ পাক ধ্বংস করে সেভাবে ধ্বংস করুক এর প্রতীক্ষাই রয়েছে আমিও ইন্ত্রাহ পাকি কাজী নুন অতপর আমি আমার রসুলগনকে মুক্তি দিয়েছি রক্ষা করেছি নবীর রসুলগুন আল্লাহ পাক হেফাজত করেছেন উল্লাদিন আমন এবং যারা ইমান নিয়ে এসছে তাদেরকে আল্লাহ পাক রক্ষা করেছেন আল্লাহ পাকের আজাব থেকে কাজা আলীকে হাক্কান আলিহীনা নুজিল মমিন এইভাবে মমিনদেরকে রক্ষা করা হচ্ছে আমার ওপর কর্তব্য আমি নিজের ওপর বিধিবদ্ধ করে নিয়েছি নিজের ওপর নিজে থেকেই ফরজ করে নিয়েছি যে আমি মমিন বান্দাদের অবশ্যই মুক্তি দেব তাদেরকে রক্ষা করব দুনিয়ার আজাব থেকে পরকালের আজাব থেকে যারা সত্যিকার অর্থে মমিন হবে আল্লাপাক সাহায্য করবেন তাদেরকে বিজয় দান করবেন আল্লাহাকালাক আল্লা হে নবী বলে দাও হে মানব সকল ইনকিম মিন দিনী যদি আমার নিয়াসা এই দিনের ক্ষেত্রে তোমরা সন্দেহে পতিত থাকো ফালা আবুদুল্লা আবুদুল মিন দুনিল্লাহ তাহলে ওই সব উপাস্যের আমি এবাদত করতে পারি না যে সবের তোমরা পুজো করো যে সবের উপাসনা করে থাকো মিন দুনিল আল্লাহকে বাদ দিয়ে সেসবের এবাদত বন্দীগী আমি করতে পারি না ওয়ালাকিন আবুদুল্লাহ তবে আমি একমাত্র আল্লাহ ফাকের এবাদত বন্দগী করি আল্লাফাকম যিনি তোমাদেরকে মৃত্যু দান করেন ওমের তান আকিন আল মোয়িন আর আমি আদিষ্ট হয়েছি যাতে করে আমি মমিনদের দলভুক্ত হই সুতরাং আমি একজন মমিন বরং এই উম্মতের প্রথম মমিন আমি ওয়ান আকিম অজাকালীর দিন হানিফা ওয়ালা থাকু নামি আলমুশরিক আর হে নাবি তুমি তোমার মুখমণ্ডলকে দিনের জন্য সোজা করে দাও এবং এতে তুমি নিষ্ঠাবান হয়ে যাও ওয়ান আকিম অজাকালীর দিন হানিফা এবং তোমার মুখমণ্ডলকে দিনের জন্য একনিষ্ঠ হয়ে তুমি সোজা করে দাও অর্থাৎ তুমি প্রতিষ্ঠিত হও তোমার দিনের ওপর ওয়ালা তা মুশ্রিক মুশ্রেকদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যেও না আর হে নবী তুমি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুকে আহ্বান করবে না এমন কিছুর কাছে দোয়া করবে না এমন কিছুকে ডাকবে না যা তোমার উপকারেও আসতে পারে না ওয়ালা ইয়াদুর রো আর তোমার ক্ষতিও সাধন করতে পারে না ফাইন তা তুমি যদি এরকম কাজ করো নবি হ সত্ত্বেও ফাইন দেখা তাহলে তুমিও জালেমদের দলভুক্ত হয়ে যাবে মুশ্রেকদের দলভুক্ত হয়ে যাবে আর সবচেয়ে বড় জুল হচ্ছে সীর করা তাই আল্লাহাকবুল আলমিন আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে দোয়া করা অন্যকে ডাকা অন্যকে আহ্বান করা কাউকে বলা যে আগে শুনিয়ে আমার ফরিয়াদ শুনুন কাউকে গৌসুল আজম মহান উদ্ধারকারী বলা এগুলি হচ্ছে এমন বড় শিরক যে এই রকম কাজ করলে বলছেন হে নবী তোমাকেও যদি আল্লাহ ফকরবুল আলমিন কোনো বিপদ আপদ দিয়ে স্পর্শ করেন অর্থাৎ আল্লাহাক তোমাকে যদি কোনো বিপদে কোনো অভাবে কোনো রোগ ব্যাধিতে যদি লিপ্ত করেন ফালাকশে ফালাহ ইল্লাহ তাহলে তার ছাড়া আর কেউ সেটা দূর করার নেই তিনি ছাড়া আর কেউ এই বিপদ দূর করতে পারবে না বালা মুসিবত দূর করতে পারবে না ওয়াই ওর ইদকি খাইরিন আর তিনি যদি কল্যাণের ইচ্ছা করেন ফালাহালে ফাজে তার অনুগ্রহ কেউ খণ্ডন করতে পারবে না ইউসিব ও মৈয়া শাহমিনে বা তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা দিয়ে তিনি ধন্য করেন আর তিনি অতিমার্জনাকারী দয়াবান কুলহান আবি বলেদাউ হান্ন হাক নফসে অমান দাল্লাহ ফাইনামাই আদিল্ল আলিহা আল আয়া হে নবী বলে দে মানব সকল তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য আগমন করেছে সুতরাং যেই ব্যক্তি সঠিক পথ প্রাপ্ত হবে সে নিজেরই উপকার করবে নিজের লাভের জন্য সঠিক পথ প্রাপ্ত হইল অমান দাল্লার যে ব্যক্তি পথভ্রষ্ট হলো রাস্তা হারিয়ে ফেললো ফাইন্নামাই আদিল্ল আলিহা সেই ব্যক্তি নিজের এই ক্ষতি সাধন করলো এই পথভ্রষ্ট হয়ে ওমা আনা আলী কুম্বি ওয়াকিল আর আমি তোমাদের কাজ উদ্ধার করে দেওয়ার কোনো দায়িত্ব নেইনি আমি তোমাদের কর্মবিধায়ক নই। নইহা এলাইকা ইহাকুম আল্লাহর আল্লাহ বলছেন হে নবী তুমি অনুসরণ করো মা এলাইক তোমার কাছে যা করা হয়েছে সেই বিষয়ের সেই বিধানের আল কোরআনে তুমি অনুসরণ করো তোমাকে যা আমি জানিয়ে দিচ্ছি আমার বিধান তা তুমি বাস্তবায়ন করো তার তুমি প্রচার করো আর এবং তার মোতাবেক তুমি জীবনযাপন করো অস্বের এবং এই ক্ষেত্রে তুমি অটলতা অবলম্বন করো ধৈর্য ধারণ করো জালেমদের কথার উপর ধৈর্য ধারণ করো বিপদ আপদের উপর ধৈর্য ধারণ করো এই সত্য দিনের উপর অটলতার ধৈর্য ধারণ করো আল্লাহ পাকরবুল আলমিনের এই দিনের ওপর কায়েম থাকার ক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো হাত্তা হাকু মাল্লা পর্যন্ত আল্লাহ পাক ফয়াসালা না করছেন ওয়াহ ওয়া খেয়রুল হাকেমিন এবং তিনি সর্বোত্তম ফায়সালা আল্লাহ আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে ধৈর্য ধারণে যেন তৌফিক দান করেন ওহির বিধান কায়ম করা যেন তৌফিক দান করেন আল্লাহ ফাকর্বুল একমাত্র তার কাছে চাওয়ার পাওয়ার যেন তৌফিক দান করেন এবং তিনি যেন তার রহমত দিয়ে আমাদেরকে অভাবমুক্ত করে দেন আল্লাহ ফাকরুল আলম যেন কোরআন করিম বুঝার এবং তার বাস্তবায়ন করা তৌফিক দান করেন তার প্রতি আমল করার তৌফিক দান করেন তার বিধানের প্রতি আমাদেরকে ইমান মজবুত করা তৌফিক দান করেন সুভান আরব্বিক রবিলজাম ওসালাম আলমর সালীম আলহামদুলিল্লাহ রবিল আলমী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 হয়েছিল সাল চুরাশি সালের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন ধর্মারে ব্যবহার হয়েছিল সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম